অষ্টম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে রাখাল অধর মাস্টার রাখালের বাপ বাপের শ্বশুর প্রভৃতি আজ দশহরা জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার ১৫ জুন আঠেরোশো ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর মহাশয় গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহাস্রে কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো সে পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুসকির মতো থাকো সে ঘরকন্যা সব কাজ করে কিন্তু মন উপপত্তির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে কাজ সব করো. কিন্তু বড়ো কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুল জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ আচার তেঁতুল মনে করলে মুখে জল পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণা শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোঁস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়বো তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাঁটছ একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাঁটতে কাঁটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাঁড়া কেমন করে হয় একজন ভক্ত মহাশয় এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাত ত্যাগ করো। যখন আমার ভারী ব্যায়ামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গা প্রসাদ বললে স্বর্ণ খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকব আমি রোগ করলুম আর জল খাবো না পরমহংস আমি তো পাতি নই রাজহাঁস দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় রাখালের বাপের প্রতি বলিলেন তাই তো ছোকরাদের থাকতে বলি কেন না এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন পাপও তা হলে তার ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব দাও গ্রেট ফার্স্ট কজ লিস্ট আন্ডারস্টুড পোপ শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি এই রকম ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোনোটা আমগাছ, গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমড়া গাছ তখন না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার শ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটিও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছুলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সকলে নিস্তব্ধ সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারই ফোঁস করবে বীজ ঢালা উচিত নয় কাজে কারুর অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফোঁসের দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাঁকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওরকম হতে পারে কই দেখতে তো পাই না শ্রীরামকৃষ্ণ কেন হবে না ওদেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বই কি